হে সত্যপথের অভিযাত্রী আজ যারা পার্থিব ভোগ বিলাসে আচ্ছন্ন হয়ে আছে অশ্লীলতা বেহাযাপনায় পনায় বিবর হয়ে আনন্দ করছে জেনে রাখো তাদের এই ভোগ তাদের এই অচিরেই তাদের জন্য হতাশার কারণ হবে পরিতাপে সেদিন তাদের চেহারাগুলো বিবর্ণ হয়ে পড়বে অনুসূচনার দহনে তারা হবে। আফসোস করতে থাকবে যেন তারা ফিরে এসে করতে ন্যায় কিন্তু সেদিন তাদের এই আফসোস আর অনুতাপ অনুশোচনা তাদের কোন কাজে আসবে না জেনে রাখো আজ যারা আল্লাহর আদেশের বিরুদ্ধাচারণ ও তার সীমালঙ্ঘন করে চলছে পার্থিব জীবনকে প্রাধান্য দিচ্ছে তাদের পরিণতি হবে ভীষণ ভয়াবহ আল্লাহ বলেন আল্লাহর ভয়ে এই পার্থিব জীবনে নিজের মনের উপর লাগাম টেনে ধরে নিজেকে মন্দ কামনা বাসনা থেকে নিবৃত্ত রাখে তাদের পরিণতি হবে সুখময় আল্লাহ তালা বলেন যে আপন পালন কর্তার সামনে দণ্ডায়মান হওয়া ভয় করে এবং কুপ্রবৃত্ত হতে নিজেকে বিরত রাখে হবে তার বাসস্থান আল্লাহ আরো বলেন আর যে ব্যক্তি আপন পালন কর্তার সামনে দণ্ডায়মান হওয়ার ভয় রাখে তার জন্য রয়েছে দুটি জান্নাত দুনিয়াতে যারা আল্লাহকে ভয় করে চলে এই জীবন সময় মহান রবের পরে অনেক চেহারা সেদিন হবে উজ্জ্বল সহাস্য প্রফুল্ল পক্ষান্তরে দুনিয়াতে যারা আল্লাহর প্রতি ইমান আনেনি বা ইমান আনলেও তার অবাধ্যতায় লিপ্ত থাকে পরকালে তারা থাকবে ভীত সন্ত্রস্ত ক্যামত দিবসে তাদের চেহারা হবে ধুলি মলিন আল্লাহ বলেন হুমুল আর অনেক চেহারা সেদিন হবে ধুলি মলিন তাদেরকে কালিমা আচ্ছন্ন করে রাখবে তারাই কাফির কাফিরো পাপাচারী হে সত্য পথের অভিযাত্রী তুমি দুনিয়াতে আল্লাহকে ভয় করে চলো তাহলে পরকালে তিনি তোমাকে নিরাপদ নিশ্চিন্ত জীবন দান করবেন বস্তুত তো আল্লাহ কখনোই তার বান্দার মাঝে দুধরনের ভয়কে একত্র করবেন না হাদিসে কুৎসিতে এসেছে আল্লাহ তালা বলেন ওয়া ইতিমিন আমার সম্মান ও কসম আমি আমার বান্দার মাঝে দুনিয়া ওয়া খিরাতে দুধরনের ভয় ए दूधरण निरापत्ता के एकत्र करना जी से दुनिया भये तब आखिर निरापत दान कर दुनिया बेपारे निजेपद मन तब क्या दिवसे भयर मध्य फेल सूतरा बुद्धिमान तो ताराई जरा अनंतम परकालीन जीवने निरापद निश्चिन्ते थकते दुनियाते आल्लाह के भये चले निजे खेलखुशिर अनुगामी ना सर्वदा रबुल्ला आलमीनर सन्तुष्टि तलाश कर